सुंदर फूल सुंदर फूल मीठा नदीर पानी खुदा तुम्हार मेहरबानी खुदा तुम्हार मेहरबानी এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহের বাণী শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালি খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহের बंदनगर चट्ट्रामे प्राचीतम आंदरकिल्ला शाहिजामी मस्जिद मार्केट द्वित अवस्थित आई सीबी प्रडक्शन इसलामिक कैसेट विधान स्वागत सहस्राधिक कैसेट सीडी भिसीडी तथा माल्टीमिडिया प्रडक्शन वज माहफिल तेलावा इसलमी संगीत हाम नाथ डक्यूमेंटारी फिल्म नाटक कौतुक सह विभिन्न इसलमी माल्टीमिडिया प्रडक्शन समूह पाइकारी और खुचरा बिक्रय আইসিবি প্রডাকশন ইসলামিক ক্যাসেট বিতান অনুপঞ্চাশ শাহী জামে মসজিদ মার্কেট দ্বিতীয়তলা আন্দুর কিল্লা চট্টগ্রাম Morning, see सुन तुम तो অন্তরাল অবস্থান প্রতি অত্যন্ত শ্রদ্ধার মহিলা আমি আপনাদের সঙ্গে পবিত্র প্রায় শরীরের সৌরায়ের এক মধ্যে বাদ করেছি এই আয়াতের মধ্যে যে বিষয়টা আল্লাহ তুলে ধরছেন সেই বিষয়টা আপনাদের সামনে পেশ করতে চাই যাতে করে আয়াতের আলোচনাটা বুঝতে শুধু হয় আল্লাহ রসুল বলেন যতদিন আল্লাহ আল্লাহ উচ্চারণ করার মত একজন থাকবে তার সম্মান হচ্ছে আল্লাহ আসমানিতে যা কিছু আয়োজন হয় কার সম্মানে জামাই সময় ঠিক না জামাই না গিয়া জামাই বাপ যা আর যদি গিয়া কই গেল না আমি আইসি চাইবো নাগ্যের সামনে দেয় না ঠিক না ঠিক তমনি পৃথিবীর সব কিছুর আয়োজন মহান আল্লাহ মর্মের কারণে করে রাখতে যদিও কাকের না না ব্যায়াম যা কিছু করা হয়েছে দেখে জামাই গোড় থেকে বাজিছে গাড়ি দিলে আবার সুযোগ খুব খামু ভাবে। কুকুর মজা জামার কুকুরের স্বভাব এর কুকুর সমতুল্য কারণ আত্মনিয়া জীবাচুর ও পোহা ন কালবাদ দিয়া আল্লা বাদ দিয়া দুনিয়ার পিছনে লিপ্ত হয়েছে রসুল বলেন দুনিয়ার কুকুর জেনে নিয়ে গেছেন আগ্রাস বাদ দিয়া কুকুর সমতুল্য যেমনি কুকুর বোঝে না জামার ইজ্জতের সম্মান বেমান কামেলা মমিনের ইজ্জর সম্মান বুঝে না যে মমিনের উচিরায় খায় সেই মমিনকে সন্ত্রাসী জঙ্গি ভাত ধরে দাঁড়িয়ে না পাবে কিন্তু কাপেররা পাবে না যদি নবীর বাবা হয় তবে আমি বলেন নবীর বাবা নবির বাবা জন্নাথা আব কোর বংশের হইয়া আগুনের মাথার মতার হইয়া জন্নাত নসিম হইও না আবু তালিমের নবীর চাষা হইয়া জান্নাত পাইল না কিন্তু কালো বিলাল হাসি কৃতদার গুলামের গোল গোলাম কালো হইয়া বিশ্ব নদীর সাথে জাননাতে যা কথা বলছেন আর সুন্দর কুরের বংশ জানা তো উন্নতি হয় না কেন তো নামি তোরেছেন রাখুন ওই লোকটা ইমানের নির্ময় দশটা পৃথিবীর সমান জান্নার পেয়ে যাবে আর যে লোক নাকে দশটা পৃথিবীর সম্মান জান্নার পাবে আমিও নেই কিন্তু দেখবেন ময়লা টাকা অবস্থায় মা টানা উম গাছ লটকায় রয়েছেন আমার মায়া গেল আসে কিন্তু আব্বাক আবু হয়ে যাও আমার ও লক্ষ মা তোমার এনে ফাঁক আগুনে আগুন আগুন দিয়ে থাক করবেন আর কোনো ফত নাই আছে যে কেন জলার জন্য আমার বানাই দি আগুন দিলে এই স্বর্ণ আগুন নদী লাকড়ি হিসাবে নয় স্বর্ণ মধ্যে যে দইলে বিজয় তুলে ছাপ হতো না এটা আগুনের গরম ঠিকই নয় আল্লাহ বলেন তুই গরম পানি দিয়ে জম জম ফানিদা দইলে সাফ হয় না গুনা সাপ করতে গেলে আগুনের আর যদি আগে আগে হরিও মরবার আগে সাফ করিলাও একটা যন্ত্র আছে হইতাম না অসুবিধা আর ওরা কম এটা বুঝতেই যে মরার পরে আগুন দুনিয়া যদি থাক করতে চান আগুন লাগে না তো এটাও হারাম না তো ধরে কম উরুস মোবারকের তোমারক এটা হারাম না এত গরু বর্ষমই এখন লক্ষ্য করে দেবেন এটা আমার কথা না আল্লাহ কুরারে বলছে আর যাই হোক লক্ষ্য করে দেখেন এই পরিস্থিতিতে ওই যে হারাম রক্তটা শরীরের সাথে মিশিয়েছে আর খাওয়া যায় না এর লেগে মরা গরু খাও আর জব করলে সব রক্ত পারি যায় কি তখন হারাম রক্ত হারানের সাথে মিশ্রিত হয় না এর লেগে মরার গুঁড়ো খাওয়া লাল বুঝলার রক্ত নাই লাল লাল দিয়েছে কিন্তু রক্ত নাই এটা প্রবাহমান রক্ত না প্রবাহমান রক্তওয়ালা কোন জান পানির নিচে বাস করতে পারবে না বুঝলি যাই হোক এটা সব ভাঙ্গি টাইম কুয়া কাটা পুকুর ভাড়া সব তো ফের না এখন দেখেন তো ওই যে গর্ভ হলে যেভাবে রক্ত বের হয়ে গেলে সব আমরা বের হয়ে গেলে রক্ত আর হারাম রক্ত বুষ্টের মিশানা হাপিয়ে দেয়নি ঠিকটা উনি তো মানব একটা চুরি আছে গরুর করার যেমন চুরে নেয়া কাটলে রক্ত বের হয়ে গেলে এই গরু হালান হয়ে যায় আল্লাহ রক্ত মিশে গেছে তোমারও যেদিন আল্লাহ মন দিয়ে দিবে ওই দিন তোমার সাথে মিশে যাবে পানি দেওয়া তৈরি হবে না তোমাকে সাবান দিয়া শ্যাম্পু দিয়ে তৈরি হবে না পানি দেওয়া তৈরি চাপ হবে না পানি বের হয়ে যাবে তোর চোখের পানি নাকের পৌঁছার আগে আগে জিন্দিগির সমস্ত গুড়া দয়া বুঝার সাথে তবে উদ্ধার করার লাগে গিয়া আল্লাহ মানছে না আর সিছিল দাদা আল্লাহ মানছি আল্লাহ করার আর মুমিনে মায়ের হিট খাইব খুব সিদ্ধ করো দিকে আবার দান শুকাও আরেক দিকে দান কুটাই এখন চাউলিশালো তো মহিলারা খুব কাম বাড়ি যায় তো একটা কত চা থাকলে দেখবেন ইরা মার ঝরা মায়ের খাইয়া দেখবেন বাচ্চা দুদান দিয়ে আমার ভিটামা গেছে যে কিল দিয়েছে আমার ভিটামে মা একবারতেনা খাম ব্যস্ত কিন্তু যদি বাচ্চার কান দেওয়া তো আমার মা শত কাজে ব্যস্ততার মাছ একটা জবাব দেয় ইটা বলবেন মা বলে চিৎকার দিলে সন্তানের এই আবাসটা আমার করি যা যেমন ব্যাখ্যা লাগে মা নিলতে পারে না ঠিক তেমনি বলে আল্লাহ বলেন আমার রহমতের সকলে ব্যাখ্যা লাগবে আমি আল্লাহ তখন নীর থাকতে পারি না আল্লাহ তখন জবাব দিব দেখেন আল্লাহ কেমন ক্যাশ কষ্ট হয় না তুই কষ্ট হয় জানতে যে মানে কষ্ট হইতেছে না আল্লাহ কষ্ট তো কষ্ট হয়ে যায় না আমার সব সিনেমা মানে গুণার দ্রতগুলো কাম আমরা করি ভাই যায় গুনার কাম আমরা যা করি সবগুলো বেকার কোন জবাব নাই কারণ নাই গুনার পক্ষে কোনো দলিল নাই তু চলে কেমন একটা জায়গায় ও যুবক বাইরা মেয়ের লোকের আল্লাহ মুখের চুরির মুসও দিসা দাঁড়িয়ে দিছে না হেরার উঠে না তোমার তো উঠে কেন হেরার কিছু যদি মহিলার মত আমরার মুখের মধ্যে মুখ উষা করে দিতে আমর বাচ্চার দুধ আমরা দেয় ঠিক নেই আমরারের দাঁড়িয়ে দিচ্ছে হেরার দাঁড়িয়ে দেয় না ইচ্ছা করলে অর্থ বেড়ে আমরার দাঁড়িয়ে রাখতাম আর আপনারা দাঁড়িয়ে দিচ্ছে বেটা আমরা যে বেড়া বসতাম সামনে স্বাধীনতার পরে একজন মরে রাস্তার মধ্যে তো দুই দলে হয় এটা না হিন্দু না মুসলমান থেকে আরো আস্তে আস্তে বুঝেছে আলু কেন ও কি তার বেড়াচ্ছি মুসলমান না হিন্দু যদি বেড়া আমরা আজকের বড় দুঃখজনক আমরা মুসলমানদের দেখলে মুসলমান না কাকের শিল্প দূরের কথা হিন্দু না মুসলমান বুঝবো দূরের কথা বেগা না ও মুসলমান চিনা দেয় মুসলমান চিনা যায় না তুমি মানুষ খাইবা আমরা সাহায্য পাইবা না আর তুমি সত্যিকারের মাধ্যমে জাহিক মুসলমান হও আজও তোমাকে সাহায্য আলোধ কর করে দেখেন সময় রাত অনেক এসেছে বিশাল নাই আল্লাহ রসুল বলছেন আখির একদম অবস্থা হলো কাপড় পরিধান করার পরেও তারা উলঙ্গা কি ঈদের ব্যাখ্যা দুটা দেশের মহাদেশেকার এখন ঠিক কিনে যুবকরা দূর থেকে একটা চলে এখন ঠিক আয়সা দিয়ে না খালি তখন কি হবে এমন যদি করা যাবে না যদি এইভাবে চলতে থাকে এই নারীগুলোকে একটি দিন থেকে রক্ষা করা যাবে না ভারত মানা দিয়ে নাম মানা অনেক বলেন কবি মার্চে আমার লসটা কবলে রেখে দিবেন কেউ যেন আমার বটিটার মাজন কে রেখে বলেন হাসান হুসেন আ যার হোজার কাছে যাবি সালাম দিবি আর বলবে আপনার মেয়ের পাঁচ জীবনের শেষ সাদা পৌঁছাইয়া দিলাম ব্যাপার দামি হয়ে যায় জাগত করতে যাব বেপর যদি হয়ে যায় আর আমরা দেশের মহিলা একশো মাইল দেড়শো মাইল পর্যন্ত দূরে ব্যাপার দর করে যেতে চায় অসা পুষ লাগে কোন দিকে রাতে যাবলো যায় না বুঝলো তো কোন হক কষেছ ফাঁকা এই মরিবাজারের পিছনে একটা জায়গার নাম আছে মনুর মুখ বাজার সিনেমা আমার সমস্যা রমজার মাছ আসের মধ্যবর্তী ফসল ধরেছিল তো রমজার মাসের দিনের বেলা সিগারেট টেনে টেনে যায় আরে বেটার সাথে মাঠে তো ফি সেবার বুঝলাম মাছের যে বেমার হয়ে গেল রাসের দিনে রমজান তুই বুঝে না শিক্ষে না আজকে আমাদের সমাজে পড়ে যে কোন ভাইছে দম সারা বিশ্ব মুসলমান কিতাবের মধ্যে ইমান ঠিক একটা কিতাব এর মধ্যে লেখছেন যে এত বড় জঘন্য গুণার দাড়ি এমন গুণা নাই তার সামনে কবিরা গুণের খুব বড় কারণ উল্লেখ করছেন এর মধ্যে একটা কারণ হলো যে চব্বিশ ঘন্টা মানুষের হাঁক আছে কিন্তু দাড়ি কামানের কবিরা গুণা চব্বিশ ঘন্টা তোমার সাথে লাগে দুই নম্বর কারণ হইল কোন মানুষ কবিরা গুণা মসজিদের ভিত্তি দেওয়া করে না কিন্তু তুমি কবিরা গুণার সহ মসজিদে ঢুকছে কোন মানুষ আল্লাহকে শ্যার্ধা দিয়ে কবিরা করে না তুমি আল্লাহ হয়ে দিয়ে হো তুম আমরা গুণা লাগাই ঠিক আচ্ছা শ্বশুরের হোক শরীরের দু হাও লাগিয়ে যায় গিয়ে আমরা দেশ তো শ্বশুরের শরীরে আরো যাত্রা সাহেব বেআ করছে বাব লাগিয়ে গেছিলাম আচ্ছা ইয়া তোমার কবিরা গুণা না ক্যাল লেগে করলেন যদি বুঝতাম বলে দাঁড়িয়ে রাখলে এরা কেউ বিয়া নেয় না সে তো আমরা বিয়া ওখানে আরোটা মরি পইল বন্ধুদের একটা আছে আরো চিন দেয় এক মাসের পোহর একমাস বিয়া দিত না এখন এখন তো লক্ষণ করে দেখেন আল্লা আল্লাহ ইচ্ছা দেখে দুইটা করি এই যদি দুইটা বললে আজাদ কত বলে কি যদি বুঝতাম দাঁড়িয়ে রাখলে ওজনে শুধু হলার হার বেয়া হয়ে যায় যদি বুঝতাম দাঁড়িয়ে রাখলে শাক যেমন লাগে না কেন কেন হ্যাঁ হ্যাঁ তখন সেটা শুনে কি বলারে দাও না আল্লাহ বলবেন জাহান্ন কিনারে দিলে আর কিছু বলবেনি আল্লাহ সাহেব হয়েছে আল্লাহ বললেন যে হান্না মেলে কেনা নেই না আবার ইয়া হান্নান আল্লাহ জিজ্ঞাসা করেন কার্লাহ একটা আর আপনার মুখ জায়গার মধ্যে নিয়েছে এবার জান্ন বড় লোকের যেমন বড় বড় বাড়ি থাকে কিছু নাগা বাদের কিছু লাগানো মেন বাড়ি হ্যাঁ আর দশটা বাড়ি দেখা যায় সাতটা বাড়ি কম বারো না আর তিনটা বলবে বিশ্বদন্দমঙ্গল তুমি আর কেমন হা কেমন না আল্লাহ বাংলাদেশ বারবার এইভাবে তোর চেষ হবে আমি আল্লাহর দেওয়া শুরু হয়ে যাবে তুই যা চা আমি আল্লাহ তোর চাইছে আমার তোর দিব ঠিক ওই দিবা না আমার সাথে আল্লাহ যে পৃথিবীর থেকে পৃথিবীর সমান দিলাম হের থেকে আর কি এসে বুকিত হের আর কি আছে আল্লাহ হিসাবে গুলামের সার অনাজী জান্নাতের বেত্রে আলো রঙ সৃষ্টি হয়েছে মালিক এসে এমনি দোড়ি লেগেছে গেট নেই গেট খুলছে এক খুব লেখিত করবো কইতামনি বলে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক হোমার ধন্যবাদ ওয়েলকাম স্যার আছেন ডাল দিয়ে স্বর্ণ হাতা ফলো ভীড়াম তা একটা গাছের দিকে দশটা পর সামনে গিয়া দেখে জাননা ফাক দিয়া ভোট পড়ি তার দিকে মুসকে হাসি দিয়ে না বিল্ডিং এর স্বর্ণের বিল্ডিং দেখা যায় সাবিস জমটা নিয়ে খারাপ দিদি খরচখানে দেয়া কর আল্লাহর কাছে যে জান্নাত চাইছি এই জান্নাত তোমাকে হয়েছে এখন থেকে তুমি মালিক আর তোমার জামনাথের আয়তন হইল দশটা পৃথিবীর তো ইমান দাম হইলে ইমান দামের দাম বাড়ে ধরে কন দেখি ইমান তো জিনিস সুতরাং এই আপনার ভিতরে আসবে এটা আপনি নিরাপদ থাকবেন তা হতে পারে না আমরা অনেক সময় খোঁজ মুহিনের নির্যাতন কেন আছে এমন একটি ডায়মন্ড এমন একটি পাথর যদি এই পাথরটা আপনার কাছে আপনার বুয়া আপনার হাত্তর রয়ে আছে বুগি কারণ সে থাকবে এই পাতর যদি আমার কাছে তাকে এই জামায় না তখন কত সুন্দর সুন্দর সময় না আপনার বুয়া অন্য সম্ভাবনা আছে বাইক থেকে যারা হামলা করবে এরা কিন্তু দাগ হাসি বন্দুক তাহলে আপনার ভিতরে এমন একটি বস্তু আছে যে বস্তুটা দশটা পৃথিবীর সমান জানাত কিনা যায় ই যে আপনার ভিতরে থাকবে আর আপনার উপরে কোন টর্চারিং হবে না তা হইতে পারে না আরো জলেক ইে চেষ্টা চালাবো ইমানের সুরেরা ইমানের চিন্তিকারীরা ইমান নেওয়ার জন্য আপনার মধ্যে নির্যাতন আনবে এসে যুগে যুগে জলেকন ব্যক্তিরা ভূমিদের নির্যাতন করেছে আর অন্য কোন উদ্দেশ্য না ইমান কিন্তু ইমানদারও ইতিহাস দেখাই দিয়েছে যে যতই নির্যাতন কর ইমান নিতে পারবে আগুনে ভেজে যাওয়া হয়েছে সুরে আমাদের সরানো হয়েছে আগুনে কড়ার দিয়ে খণ্ডিত করা হয়েছে ব্যক্তাঘাত করা হয়েছে মোটামুটি উত্তপ্ত হয়েছে রাস্তা দিয়ে করা হাত করা হয়েছে মার সামনে সন্তানকে জবাই করা হয়েছে সব করা হয়েছে সব দিয়েছে কিন্তু মোবিন তার ইমান বরং আরো স্প্রিট আর কোমর যখন শুনলেন তার গণ এবং বলে মুসলমান হয়েছে এমনি গেলেন তারা গড়ে দরজার সামনে হারিয়ে শুনে কি পরে أعوذ بالله من الشيطان الرجيم حضر قباب رضي الله عنه فرائه كل جسر الله كيف بسم الله الرحمن الرحيم مرتينة في قرآن زانا ما كيف أقول كل جسر الله الرحمن الرحيم তুমি রক্ষা করা হয়তো উমর ঘরে পিছু ডুককে বোনের সামনে দিনে তাপ্প বুঝা পড়ছে বনে বাঁধা দিছে দিচ্ছে একটা তাপ্প কানের মধ্যে পড়ছে পর্দা ফেটে গেছে এমন সময় রক্ত বের তুমি তোমার খাটো বের হ আমি খাটতাম বের করি যেরকম ঠিক কেন স্ব ধর্ম গ্রহণ করেছি ইমান এনেছি শুধু চাপুর কেন মারতে পারো করে যাবে শরীরটা হয়ে যাবে তখন স্প্রিডার মানে এখন এখন ফিরতে মানে নেওয়া যাবে না যদি ইমানের উপরে সা আসে স্প্রিডার দেখলাম মমিনিয়াখানার বাঘের মতো সিড়িয়াখানার বাঘ দেখতে গেছে তো এই বাঘ সইয়ান আর ছাত্রীটা এখন বাঘ নামের মানুষ তর্জন বর্জন করে এটা দিয়ে সব ছাত্রীটা দিছে গুতা। বাঘা ভরে রয়েছে গতদ ভে হা ওয়েছে কিন্তু কালকে কুসা দিয়া দেহ ইমানের কোমরে তখন দেখা যাবে লক্ষ লক্ষ মধ্যে মোজাফিক আছে যারা স্বর্গ করবে ইমান ভালো হবে দেশের সাহের উত্তর শরীরা তখন রাস্তায় এমন ইমানদার ইমান দিতে নাজি এর লেগে শানের গভীর ষড়যন্ত্র কৌশলে দিতে এর লেগার সিডিকে পথ কুলে দিছে আলু রাজি আল্লাহিয়া মানে আলু কাছে অর্ধেক শেষ আবার চল একদম একদম খাজায় সাথে আবার শুকা দিতে এরা বাজে রস আগে কেউ না খালি হাতে বাবার দলবারে কৌশলে ইমান নিয়ে গেল তার কিন্তু কীটল পণ লাগলো না লাগলো না ইমান নিয়ে গেল বাবার এগারো রসি তেরো রশি এক সামনে ত্রিমথার যেমন পাথর পূজা হয় পাথরের মূজারের দুদিন যেমন গাছের সময় মাথা রত এটার নাম গাছ পূজা হয় গাছের মূলারের দুর্গী অনেক টিকত এক সামনে মাথা রত করবে এক নাম কখন হুদা কখন হুদা যদি সম্মান দেখাবার জন্য তাহলে ইমান তাহেনা দায়া জায়গা এর কারণ খুব কৌশলের সচেতনতা ইমান মাইনে পিছনে অন্যান্য জায়গা কৌশল নিতে হবে যেরকম আমি আপনাদের কাছে জানতে চাই এই ইমান যে ইমানের বিনিময় দশটা পৃথিবীর সমান জান কৌশলে নিয়ে যাওয়ার জন্য সুযোগ দেবেন গড়ে রাখতে থাকলে কোনদিন কবরের সামনে শ্রদ্ধা দেওয়া যাবে না কোন ভিড়ের নামে ভণ্ডর সামনে মাথা করা যাবে না ইমাহান জানানা আর সাহাবাহিকলে লুপ্তি তখন না করেন তার বেশি করে আসতে কোথায় এখন ঠিক এমন লক্ষ্য করে দেখেন দুই নম্বরটা এক নম্বরটা ইমান দেখা যায় না মেহনত করলে তার দাম বাড়ে দুই নম্বরটার নাম আমল আমি এখন আমার ঠিকই আছে দেখবে দেখবেন আমরা তো দেখানো জানি যে গোবর গভিন্দারে বড় আনেন কোবর এখন গোবর গভিন্দ একটা আগেও হচ্ছে আমার এগিয়ে আমার মহলের পরে অজুর আল্লাহ মনে একজন পুরো আলেম এরকম আলেম মনে হয় বাংলাদেশ অজন্য ওই আকাশে তেলের জন্য জ্বলেছে অত সম জমাতে এভক করে বসে আমরা দেশের হইতেছে জানা তো এর হয় ক্যাম্পাসের ওপর হয়ে যায় তো দুই রকম ডাক্তার দুই রকম আলসার ক্যান্সার আমসবাদ গেটান ভালো হয়নি আমার একবার আমার ওষুধে কোন ভেদাল প্রমাণটা আমরা বক্তা একদল আরে মনে আমার বক্তা আর একটা জুড়ে এমন দেখা যায় এমন আল্লাহ আমার কাছে বোঝা আমার আমার বিশাল দেয় কোথায় নিতে কি তাহ্ আল্লাহ তুমি মন কথা বলছো আর এই গজল নাক হাম এগুলা পড়া যায় শর্ত আছে বিনা শর্তে যে নাম যে গজলের মধ্যে আল্লাহ আল্লাহ নাই রসুরের প্রশংসা নাই আখেরাতের কথা আল্লাহ আখেরাতের কথা যদিও তাকে দুই নম্বর শর্ত দিচ্ছেন তোমার তার ডা তোমার ডম তোমার বঙ্গি যেন গানের সাথে মিল না যে গানে মানুষের গুমরা করে এই গানের সাথে মিল না হয় যদি মিল হয় নবীর কথা কইল আল্লা কথা কইলাই যেমন এই যে গানটা এটা মানুষকে হেদায়তের জন্য গুমরা করা উচিত করা এখন আপনি একটা বলেন আর জলেছে আর বেড়ে মেয়ে দুঃখল করে আসছে আল্লাহ নন্দিন তোমার এখন ঠিক তোমার এখন ঠিক না কলের গান বাড়িয়েছে যার নাম আছে আমি শুধু সময় দেখছি প্লেট ঘুরতো দামটা দিত তখন সাজনে পাই বুমা তো সবই ঠিক রইলো জোরিনের বাদ দিয়ে নভি থেকে লাগাই দিলাম তুই তার নাম আর নাক থাকতো না তোমারটা যাই আর যদি আমি একদিন দেখি আমি বিক্রমপুর থেকে মাহবুল করে আসছি যাত্রাব মাহবুল সরকার শুরু করছে ওই দূর শরীর দিয়ে শুরু করছে তোমার সতের ইমান করার বেদে তো নবির এখন ঠিক নেই বিষয় বুঝতে শুনিনি আমি দূর পরে লাম্বাটি ঠিক রেখে হয় গানের ওষুরা গানেরও ডো বঙ্গ হইল না ধরেখান ঠিক না করেন সব হবে কিন্তু এই যে আমরা শুরু করিতাম সাহায্য শুরু করিস গরম আব্দুল খানি জিল নাম শুনলে কে কী তার নাম শুনলে আগুন ভাঙিয়ে যায় আব্দুল কাদের জিলানি আহমি কিন্তু মহিউদ্দিন আব্দুল খাদের জিলানি আহমতুলের আগুন দিফানির জন্য আমরা দোষ আমার জোবান দেন ভাবুই না কিন্তু আব্দুল যেখানে জিরানি জমান আল্লাহ বড় একজন কলের মধ্যে একজন আমি আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ তরিকার একজন অধিভাবন করলে বালা আমি পীর মানে বুজুর্গ কিন্তু এর অর্থ কেমন আব্দুল কাদের জিলানি রায় উমুকের বাচ্চাদের এখন ঠিক না এইভাবে আজকে আমরা গুটা যাচ্ছি দিকে হয়ে যাচ্ছে কি চলবো বলে ঠাকা বলবো ঠাকাগা নাম শুনতাম এবারে দেখতে আইসি বিয়ার আগে তো উনি কজ আত্মীয় সব দেখি তোমার নিবা উনি কোন তুমি দেখ শোনেন তার বুঝলেন তো দেখে যাবো বুঝলে যার ভিতরে আলা জিব্বা পর্যন্ত কালো এই মুসাই। কিন্তু লক্ষ লক্ষ লোক তার জন্য পাগল আর দুনিয়ার থেকে বিদায় কবরের জগতে কবরের জগতে কয়েকদিন আগেও কিছুদিন আগেও ঘন্টিক আমি সময় আমেরিকা শুনলাম যে কবর লোক করে এলাম এখান থেকে আলহামদুলিল্লাহ এই আজকে দু তিন দিন হইলো কবরটা বেহেস্টের বালান এসে তোমার কোন আমলে কবর বেহস্টের বালান হইলো বুঝলি আমার আমলে না আজকে তিক দিন এসে হক মোহাদিসের চর্চা করল আমি কি ইজত দিব কি ঘোষণা দেওয়া দিলেন ইসাই চোদ্দ মাইল এরিয়ার ভিতরে যত মুদ্রা আছে সকলের আজ করেছিলাম কারণে কারণে লোকটা দাম বাড়ে কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আজকে যেটা নিজের দাম বাড়ে ইমানের পিছনে মেহনত করা আমলের পিছনে মেহনত করা ইটার টাইম নেই কিন্তু জাল লেগে মাছ ধরবার লেগে নদীর জায়গা তিনটার সময় কে তো আলু বেড়ে গেলে মাঘ মাসে শীত পানির কত ঠান্ডা আমরা কাম করি কিন্তু এই কাজে যা হবে সব বন্টন করে নিয়ে যাবে কিন্তু আমর যা করব কোন বন্টন নাই সবটা আমার সাথে যাবে কিন্তু এটা করবার টাইম আমরা আল্লাহ আবুল আমাদের সকলকে ইমাম আমলের পিছনে মেহনমত করা তৌফিক দান করুন সকলে বলেন আমি الوالي رب الغنى নৌজয়ান ভাই مُنَكَ عَرْبٌ عِلَى اللَّهِ الْمَلِقُ <تصفيق> لِلَّهِ পৃথিবী <laughs> হচ্ছে আল্লাহ জানি আমরা ক্ষমা পাওয়া যোগ্য করা তুমি করেছ আল্লাহ তুমি যদি ডিজাইন করে দাও বান কোন ছোট সময় দু দরজায় গিয়ে মা বলে এমনি দেখতাম না। আল্লাহ তোমার দর দা দিল আমাদেরকে তুমি খালি রাজের বিদায় করে দিল দেশ করেছেন আল্লাহ এই মাত্র হয়েছে আল্লাহ তাকা দেখো তুমার মঙ্গলা গভীর পর্যন্ত ও প্র তুই মাফ করে অনেক মধ্যে মাফ করে আল্লাহ মা কিনে তো ঘোষ একমাত্র তোমার সন্তুষ্টের জন্য বসে আছে আল্লাহ যাদের অন্তরে তোমার এত মহ্ব যাদের তোমার এত মহ্বাস আল্লাহ এই জাতিকে আগুনে জ্বালাল সকলের জন্য আমাদের সন্তান গুলোকে মহাবের বলা রত্ন আমাদের স্বামী মিল মহাপ করে দা সকলের কবর বিশেষ করে আমরা বাবা কবর আমরা কবর আগন বলা শাুটিাুটিকেবে কাুাুযে শাুলে বাুডেে ঢুঠাুটে বাুখাুযে সিগে টাুঝা লর্ছে বাুটিবে শাুকেে সাুপাুকেব মরণেশনে সাথে মরণ আমাদের ক্যান্সার দিও না আর কি করে দিও না ওগুলো রাস্তাঘাটে গাড়ি নি যেদিন মর সাহায্য পাঠাইয়া দিল্লা সমস্ত প্রতিষ্ঠান কোনো কবল করে না আল্লাহ এই মাদ্রাসা তিনে তুমি কবুল কর أَلَّا أَعْبِشَ وَمِنْ تُبَيْلِ عَمَدِتُ وَقَبُولُ مَنْ لِلْقَ الْعَرَةِ أَيَا اللَّهَ دِوُتَّكْ مِنْ وَسَيْتَ دُّنْيَةَ الْعِيْءِ جَنَّةِ الْشُوْتَ مُقَمْدًا قَرَضًا وَسَلَّ اللَّهُ تَعَالَى لَخِلْ غَبْرِ مَحَمَدٍ وَآلِهِ وَالسَّدِيَ الْعَيْسِ آمِينَ آمِينَ بِلْأَ